আমি কসম করছিবসির আর কসম করছি বিনা এমন আত্মার যে নিজেকে তিরস্কার করে মনে করে যে আমি তাদের হার সমূহকে একত্র করব না কিনা আমি অবশ্যই একত্র করব কেননা আমি এতে সক্ষম যে আলা বানানা তার অঙ্গলী সমূহের পর্যন্ত ঠিক করে দেই। বাল ইউরিদুল ইনসানু বরং কোনো আমা নিজেদের ভবিষ্যৎ জীবনেও পাপ কার্য থাকে অনন্তর যখন বিস্ফোরিত হয়ে যাবে চক্ষুগুলো। বাসর চক্ষুগুলো আর নিষ্প্রভ হয়ে পড়বে আল কমারু চন্দ্র জমি আয় এবং এক অবস্থা প্রাপ্ত হবে আর শামসু সূর্য ওয়াল কমর ও চন্দ্র ও মানুষ বলবে সেদিন আইনাল এখন কোন দিকে পলায়ন করি কাল্লা কখনো সম্ভব নয় কোথাও আশ্রয়ের স্থান নেই ইলা রব্বিকা কেবল আপনার প্রতিপালকের সমীপেই আছে ইয়মাঈদিন সেদিন আল ঠিকানা নিজেই নিজের অবস্থা সম্বন্ধে খুব অবহিত হবে যদিও সে পেশ করবে নিজের ওজর সমূহ হে রাসল আপনি কুরআনের ব্যাপারে সিও জিহবা চালাবেন না লিত তা আয়ত্ত করার জন্য আমারই দায়িত্ব করা অতএব যখন আমি তা পাঠ করতে থাকি হত্তা ব্যাকুরা তখন আপনি তার অনুসরণ করতে থাকুন থম্মা অতঃপর ইন্না আলাইনা আমার দায়িত্ব তা বর্ণনা করিয়ে দেওয়া কাল্লা হে বিশ্বাসীগণ কখনো এরূপ হবে না আজিলাতা। তোমরাকে ভালোবাসো এবং সেরে বসেছো আল আতা পরকালকে হুজু বহু মুখমণ্ডল ইয়মা ইদিন সেদিন হবে না বিরতন ইলা রব্বিহা শিয় প্রতিপালকের দিকে নাতন তাকাতে থাকবে जख प्राण कण्ठगत हो, हो, हो, हो पड़े बला মান রক কোন ঝাড়ি আছে কি আর সে নিশ্চিতভাবে বিশ্বস্ত হয় যে ত্যাগ করার সময় এবং জড়িয়ে যেতে থাকে অপর পায়ের গোসার সাথে ইলা রব্বিকা তোমার প্রতিপালকের নিকট ইয়ামা ইদিন সেদিন আল মাসা ও প্রত্যাগমন করা হবে তখন সে তো বিশ্বাসও করেনি ওয়ালা সাল্লাহাভিমুখে চলে যেত ইলা আহলিহি গৃহাভিমুখে ইয়াতামাত্ম গর্ভরে তাকে এমনি নিরর্থক ছেড়ে দেওয়া হবে আলা কি ছিল না এক বিন্দু শুক্র ইউমনা যা মাতৃগর্ভে নিক্ষিপ্ত করা হয়েছিল দুই প্রকার স্ত্রী ও পুরুষ আলাই তিনি কি সক্ষম হবেন না আলাউতা মৃতদেরকে জীবন দান করতে